সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আল্লাহ সবান আপনাদেরকে ভালো রেখেছেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ভালো থাকা দিনের উপরে অটল থাকা এটি কামনা করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব বিষয়টি হলো এই জুলহির্জা মাস অত্যন্ত মোবারকময় ফজিলতময় একটি মাস এই মাসে একটি গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে যে এবাদতটিকে বলা হয় আল উদহা বা কোরবানি বলে আমরা চিনে থাকি এই কোরবানি করা কোরবানির দিন চলা আদায় করা এগুলো অত্যন্ত ফজিলতময় মোবারকময় একটি আমল কিন্তু আমরা এই দিনে পজিলতর সময়ে অনেক ভাইকে এমন কিছু কর্মকাণ্ড করতে দেখি যেই কর্মকাণ্ডগুলো ইসলাম কোরআন এবং সোমনা সমর্থন করে না এবং অত্যন্ত গুনাহের কাজ তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুনাহের কাজ আমরা দেখে থাকি সেটি হলো অনেক ভাই বোন এই কোরবানির ঈদ আসলে ছবি তোলার ব্যাপারে খুব আগ্রহী হয়ে যান বেশি বেশি ছবি তোলার উৎসব চলতে থাকে কোরবানির গরু কিনবেন গরুর সাথে অনেকে ছবি তুলতে সেলফি তুলতে খুব আগ্রহী তারপরে কোরবানির পশুর ছবি তুলে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেওয়া কোরবানির পশু জবাই করার দৃশ্য ছবি তুলে ভিডিও করে বিভিন্ন জায়গায় দেওয়া এইরকম এবং ঈদের দিন কে কোথায় যাচ্ছেন কে কী খাচ্ছেন কে কোথায় আছেন শুধু ছবি তুলে ফেসবুক জুড়ে ইন্টারনেটে প্রসার প্রসার করেন এই কাজগুলোকে ইসলামী শরিয়া সমর্থন করে কখনই না এগুলো সম্পূর্ণ রূপে হারাম অর্থাৎ এইভাবে সেলফি তোলা বেশি বেশি কোরবানির গরুর ছবি কোরবানির গরুর সাথে ছবি তোলা এরপরে ঈদের দিন শুধু ছবি তুলতে থাকা এবং ফেসবুকে বিভিন্ন মাধ্যমে দেওয়া এগুলো অবশ্যই হারাম কাজ এবং কবিরা একজন মুসলিমের এগুলো থেকে অবশ্যই বর্ণনা করেন ইমাম তির মিজি হাদিসটিকে বাবু এই অধ্যায় উল্লেখ করেছেন নাহা রসুরাহ আলহ্লাম রাসুল্লা সাল্লা সাল্লাম ঘরের মধ্যে কোনো ছবি রাখতে নিষেধ করেছেন এবং কোন ছবি তৈরি করতেও মুসলিমদেরকে নিষেধ করেছেন তো নিষেধ করা হয়েছে সেখানে ছবি তুলতে পারে নবী সালাম আরেকটি হাদিসে বলেন ইন্ আসাবান যারা বেশি বেশি ছবি তোলে দিন সবচেয়ে কঠিন আজাব তাদের হবে আরেকটি হাদিসে বলেন যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের কোনো ফেরস্তা প্রবেশ করে না তাহলে এইভাবে ছবি তোলা এটি ইসলামী শরীয়তে বৈধ নয় ইসলামী শরীয়তে শুধু কয়েকটি বিশেষ ক্ষেত্রে ছবি তোলার অনুমোদন রয়েছে তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল যেটি জরুরিয়ত একেবারে না হলেই নয় এরকম ক্ষেত্রে ডিজিটাল ছবি যতটুকু দরকার ততটুকু তোলা ইসলামী শরীয়তে অনুমোদিত আরেকটি অনুমোদিত বিষয় হল দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের উদ্দেশ্যে ছবি তোলা ভিডিও করা যেটার মাধ্যমে আল্লাহর দিনের দাওয়া সম্প্রসারণ হবে এটিকে ইসলামে শরিয়া অনুমোদন করে ২৫ সালে পাঁচ সালের এবং উনতিরিশে এপ্রিল ভারতের ব্যাঙ্গালুরে একটি আন্তর্জাতিক ফেক হি কনফারেন্স হয়েছিল মুফতিয়া আজম মাওলানা কেফায়তুল্লাহ হল এখানে ব্যাঙ্গালুরে এটি ছিল অষ্টম ফেক হি কনফারেন্স एखे उपमहदेश पंचाश जन विज्ञ मुफ्ति अंश ग्रहण करें ये कन्फारेंसर विषयबस्तु दिन ही उद्देश्य टेलीविसन और इंटरनेट व्यवहार तो एखे ओलामाई कम मुफ्तराम जे मतमत प्रकाश कर एकान प्रयोने टेलीविसने प्रोग्राम करवकाश रही है अर्थात ओलामाई कम टेलिवशन प्रोग्राम करते इसलमर एक प्रयोजन এবং শরীরই সীমা রেখার ভিতরে থেকে ইন্টারনেট ব্যবহার করা বৈধ অর্থাৎ যতটুকু তাওয়াতের কাজের জন্য ইসলামের জন্য দিনের জন্য প্রয়োজন শুধু ততটুকু ইসলামের শরীয়ত অনুমোদন করে শরীয় মানদণ্ডে ডিজিটাল ছবি ভিডিও টেলিভিশন এই বিষয়ের উপরে জামেয়াদারুলুম করাসি থেকে একটি পতোয়া প্রকাশ করা হয়েছে এই পতোয়ার মধ্যেও শুধু দিনই উদ্দেশ্যে ছবি ভিডিও যতটুকু দরকার এতটুকুকে অনুমোদন দেওয়া হয়েছে বাকি প্রচার প্রসারের জন্য বা স্মৃতি রক্ষার জন্য বা বিলাসিতার জন্য বিনা উদ্দেশ্যে এইভাবে ছবি তোলা এটিকে অনুমোদন করে না ইসলামে বিষয়ে অনুমোদিত নেই শাইখ সোলেবিন ওসাইমিন রাহমাউল্লাহ তারপরে বিশ্বের শাইখুল আজহার মুফতি এ মিশর অসংখ্য ফতোয়া রয়েছে এই বিষয়ের উপরে সম্মানিত ভাই ও বোনেরা যে বিষয়টি আমাদের মূল আলোচনার বিষয়বস্তু যে আমরা এই ঈদ আজহা কেন্দ্রিক যে ছবি তোলার মহড়া প্রদর্শন করে থাকি এটি সম্পূর্ণ হারাম এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ওয়াবিল্লাহি তৌফিক ওয়াসাল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলহি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ